هنيئا يا منات القلب ترقي في معالينا عسى الله ينير الدرب بالتوفيق آمينا هنيئا يا منات القلب ترقي في معالينا বুহারী মুসলিমে বর্ণিত হয়েছে রাসুল সাল্ল আলি ওয়াসাল্লাম একজন দরিদ্র সাহাবিকে তার সাথে থাকা কোরআনের মাধ্যমে তাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করিয়ে দিয়েছিলেন কে আছে এমন যে আজকের দিনে আমাদের সমাজে আবারও এই সুনারটিকে বাস্তবায়ন করবে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 সাঈদ ইবনুলসাইব বললেন সুবাহানাল্লা তিন দিরহাম এটা তো অনেক সম্পদ সে বলল না তিন দিরহামের কথা শুনলে কেউই আমার কাছে তার মেয়েকে বিয়ে দিবে না তখন সাঈদ ইবনুল মুসাইব বললেন ঠিক আছে আমি দিব আমি আমার মেয়েকে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 এজন্যই তিনি এমন একজন ব্যক্তিকে খোঁজ করছিলেন যে এই আমানতের হক ঠিক মতো আদায় করতে পারবে সাইদ গেলেন এবং ঘরে যেয়ে মেয়ের কাছ থেকে অনুমতি নিয়ে আসলেন মসজিদে এসে তিনি সকলকে করলেন এবং তাদের সামনে দাঁড়িয়ে খুদ্ দিলেন এবং ঘোষণা করলেন হে লোক তোমরা সাক্ষী থাকো হে লোকসকল, তোমরা সাক্ষী থাকো দুই দেহাম মোহরানার বিনিময়ে অমুকের পুত্র অমুকের সাথে আমি আমার মেয়েকে বিয়ে দিচ্ছি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 আমি প্রস্তুতি নিচ্ছিলাম সে আমাকে জিজ্ঞেস করলো আপনি কোথায় যাচ্ছেন আমি বললাম ইলমে দিন শিক্ষার জন্য সাঈদ ইবনুল মুসাইব মজলিসে যাচ্ছি তখন সে বলল এত দূরে যাওয়ার কি দরকার আমার কাছে বসে পড়ুন সাঈদ ইবনুল মুসাইব সব ইম আমার কাছে আছে ইনশাআল্লাহ আপনাকে সব শিখিয়ে দিব